আমরা ওই যাত্রা নিয়ে কথাটা বলছিলাম তুমি বললে যে যাত্রায় গেলে আর্থিক কারণে আর্থিক কারণে গেলে সেটা তো কি আর বলবার কিছু নেই আমরা যারা বসে আছি এখানে থিয়েটার নিয়ে তারাও কিছু বলতে পারে না না এটা তো একটা মস্ত বড় দিক আছে যেটা যে কেউ কাজ করছেন তাকে হয় সোসাইটি সাপোর্ট করো নয় স্টেট সাপোর্ট করুক না ওকে নিজে যদি কাজ করতে হবে তাহলে এটাতে যেতে হবে তা খুব বেশি নয় কয়েকটা কথা আমি জানতে চাইব নিশ্চয়ই যাত্রার থিয়েটারের অ্যাক্টিং স্টাইলটা অনেক তফাত স্পেশালি তুমি যে ধরনের ইমেজিনেটিভ কাজটা করছিলে যে ধরনের নতুন ধরনের কাজটা করছিলে তোমার পক্ষে বোধ এই ব্রেকটা আমি চেষ্টাটা করছো কেন দুটোর মধ্যে কি আমরা জানি ওইটা আবার রিপিট করার কোন কারণ নেই তবে তুমি একটা আর্থিক দিকটা আমরা একবার যদি ছেড়ে ও হতো তাহলে নিশ্চয় অত ডিসেড বোধ হয় তুমি নও আর তুমি কি ওখানে কিছু নতুন করার কিছু চেষ্টা করেছো যদি এটা বলো তাহলে ভালো আমি প্রথম যখন গিয়েছিলাম যাত্রাতে যাত্রা সম্পর্কে পাঁচ ঘন্টা ছ ঘন্টা করে সেই যাত্রা কিন্তু প্রফেশনাল যাত্রা নটর কোম্পানি বা তখন ছেলেরা মেয়ে শাস্তি ইত্যাদি এবং তার মধ্যেও খুব নানান ধরনের ব্যাপার কিন্তু সেগুলো আমাকে একবার নিয়ে যাওয়া হয়েছিল ডিরেকশন দেওয়ার জন্য মানে তখন আমি থিয়েটার করি কিন্তু আমি সেই যাত্রার নাটক করে এত ঘাবড়ে গিয়েছিলাম যে এইটা কি করে অভিনয় হতে পারে কেননা এই নাটকের কোনো লজিক নেই কিচ্ছু নেই সে অদ্ভুত ধরনের একটা খুশি তাই লেখা একটা ব্যাপার অথচ তিনি একজন একজন নাম করা নাটক বিরাট নাম করা নাট্যকার এবং আমি বলে দাও আচ্ছা তা নাটক আমাকে অভিনয় পরিচালনা করতে হবে এই জন্য আমাকে প্রবোধ বন্ধু অধিকারী নিয়ে গেলেন লোকনাট্য একটা বলে আমি সেই নাটক করে আমি খুব হতাশ হয়ে পড়লাম কেননা আমার থিয়েটারের জ্ঞানগমে নিয়ে আমি এই নাটকটা বোঝবার চেষ্টা করেছিলাম আসলে যাত্রা সম্পর্কে কোনো অভিজ্ঞতা ছিল না যে যাত্রাতে কিভাবে ব্যাপারটা আসে এইটুকু জানতাম কি একটা খোলা জায়গায় ব্যাপারটা হবে কিন্তু এইরকম একটা নাটক আমি নাকি কিছু কিছু বললেন যে দেখুন এইরকম এরকম মনে হচ্ছে আমার তো বলেন বলুন চেঞ্জ করুন আপনার কী মনে হয় আমি একটা দৃশ্য লিখলাম উনি বললেন বাবাই ভালোই তো রয়েছে বাকি করে লিখুন আমি বুঝলাম যে আপনি একটু ভেতরে একটু অহংকার থেকে এই কথাটা বললেন আমি আসলে আমি হয়তো আপনার নাটকটা খুবই ভালো কিন্তু আমি তো বুঝতে পারছি না তারপরে আমি ওকে বললাম যে আপনার নাটকটা নিশ্চয়ই খুব ভালো কিন্তু আমি এর অনেক জায়গা এর মানে বুঝতে পারছি না যে কেন এই চরিত্র কেন আসবে কেন এইভাবে হারিয়ে যাবে কেন কী হবে আমি অনেক জায়গায় আমার খুব ভুল মেলে লাগছে তা উনি একটু মৃদু ভেসে বললেন যে দেখুন আমার কোনো বই কখনও ফ্লপ করে না আচ্ছা যাই হোক আমি সেই নাটক করতে পারিনি আমি বলেছিলাম যে তাহলে ছেড়ে দিন নাটকটা তখন আমার থিয়েটারের রক্তটা খুব বেশি আমি আর ওদের সঙ্গে কাজ করলু না সেই নাটক হলো এবং সেই নাটক ওদের জনপ্রিয় হয়েছিল এবং আমি যে দৃশ্যটি সংযোজন করেছিলাম সেই দৃশ্যটি ওরা রেখে ছিল আচ্ছা এর বেশ কিছুদিন পর আমাকে যাত্রায় যেতে আচ্ছা এবং যে দলে আমি গেলাম প্রথম সে দলটা খুবই অখ্যাত অজ্ঞাত একটা দল মানে সেটা কলকাতার দলেও ঠিক বলা যায় না কলকাতায় এরকম যাত্রা দলের অনেক আছে কলকাতায় তাদের অফিসের অফিস কিন্তু আসলে দলগুলো মফসলের এইরকম একটা মফসলের দলের ছিল না যে যাত্রা দলে কি রকম কি হয় তা আমি গেলাম গিয়ে দেখলুম সেই গ্রামের ভেতরে একটা জায়গায় দেওয়া এবং যে সমস্ত ছেলেমেয়েরা অভিনয় করতে তারা সবাই মানুষ এবং তাদের মধ্যে প্রায় অনেকেই লেখাপড়া জানেন না এমনকি অনেকে নামসই পরিচিত করতে পারেন না এমনও আছে একটা নাটক দেওয়া হলো আমি সম্পূর্ণ আমি ওই ব্যানারটা দুটো ক্লাউন ও এইরকম কিছু কিছু জিনিসপত্র ওর ভেতরে ইন্ট্রোডিউস করল কিছু না ভেবেই করলাম আমার মনে হলো যে এরকম ভাবে একটা করলে কিরকম হয় একটা থিয়েটারের অভিজ্ঞতা থেকেই করছি আশ্চর্য ব্যাপার এই নাটকটা যখন অভিনয় হল আসারসোলে প্রথম অভিনয় হয় এবং যে যে প্যান্ডেলে অভিনয় হয় সেই প্যান্ডেলে বিভিন্ন জায়গা সব নায়ক অর্থাৎ যারা প্রায় তারা আসেন এবং দাদা ইত্যাদি মালিক তারা সবাই এই এইগুলো দেখতে আসেন সেখানে একটা সেন্সেশন করে ইংরেজি গান গাইছে সে নাম সই করতে পারে না শুধু গানে শুনে তার উচ্চারণ থেকে শুরু করে রেগুলার গান গাওয়া অভেসব এত এত এবং আমি এগুলো দেখলাম যে আগেকার দিনে আমাদের থিয়েটারে শুনেছি অনেক অভিনেতা অভিনেত্রী ছিলেন যারা শুনে শুনে অভিনয় করতেন একদম কানে শুনে আমি রেবাদি যিনি শিশির বাবুর সঙ্গে অভিনয় করতেন তার ফরাসি উচ্চারণ অদ্ভুত ভালো কেননা তিনি শিশির বাবুর সঙ্গে হের দিয়ে এটা দীক্ষদিক করেছেন করতে করতে শুনে শুনে তিনি শিখেছিলেন এই যে ব্যাপারগুলো এবং তারপরে বিভিন্ন জায়গা থেকে আমাকে এই ডাকে সেই ডাকে ডাকে দিতে হবে তখন তো শুধু ডাইরেক্ট করে অভিনয় করেছিল এবং অভিনয় বেশ তখন নামটা কোনো ধরনের আর অভিনয়টা আমার একটু থিয়েটার ঘেঁষা তার সঙ্গে কিছুটা স্টাইলাইজেশন মিলিয়ে টেল একটা এক ধরনের দাঁড় করিয়েছিল ভালো লাগে নাটক আচ্ছা এরপরে আরও অনেকগুলো নাটক মনে যে বদল কিছু আনা যায় অর্থাৎ যে এলাম শুধু শুধু যাত্রা করে যাব আচ্ছা যদি মালিকদের হাতে সব ক্ষমতা আমাদের হাতে তো নয় কাজি তারা এত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছেন তারা আমার এক্সপেরিমেন্ট করবার জন্য আমাকে এক্সপেরিমেন্ট করবার জন্য সে টাকা দেবেন না যে সাকসেসফুল হবে কি তারা প্রত্যেকটা হওয়া এইরকম একটা ভাব থাকে তা সত্ত্বেও হ্যামলেট করা হ্যামলেট সাকসেসফুল এবং গ্রামে গঞ্জে একেবারে মানে যেখানে নিরক্ষর মানুষের সংখ্যা বেশি একটু জোরটা বেশি দিয়েছিলাম তার মানে সাইকোলজিক্যাল ব্যাপারটা ওইগুলোকে একটু কমিয়ে আনতে হয়েছিল তা না সেগুলো খুব হারিয়ে যেত যাই সেই নাটক খুব রুলিয়ট আপনি আমাদের একটা রমিও জুলিয়েট টা করে দিন বা এরকম এই ধরনের কথাবার্তা উঠে তারপরে যখন আমি যেখানে সুযোগ পাই সেখানে কিছু কিছু অদল বদল করবার চেষ্টা করি যেমন একটা দল প্রায় আমার নিজের ছিল তখন আমি আচ্ছা দুটো ভিন্ন ধরনের নাটক অন্তত দর্শকের কাছে আমরা কতটা পারি এবং কিন্তু তিতাস একটি নদীর নামে প্রচুর ঠিক কাজকর্ম করা হল এবং সেটা আমি উৎপন্নত থিয়েটার দেখেছি আমি হৃত্বিক ঘটকের ফিল্মটা দেখেছি এবং আমি যাত্রাটা করেছি এই দুজনের সঙ্গে কারুর সঙ্গে মিল নেই আচ্ছা এটা শ্রমিক দেখেছিলেন জিম হ্যাচ আচ্ছা উনি গিয়েছিলেন আমার রিহার্সাল দেখতে এবং শ্রমিকের সঙ্গে এবং উনি দেখে খুব মুগ্ধ হয়ে যায় মানে যে ধরনের যেটা ব্যাপার করা যায় এবং স্টেজের ওপরেই নৌকা বাইচ হচ্ছে নৌকা রেস হ্যাঁ সেটা তিনটে নৌকো রেস করছে সেটা বেশ যাচ্ছে নেই কিন্তু হ্যাঁ বা নৌকোর ভেতরে ডাকাতি হচ্ছে মেঘনায় ঝড় উঠেছে ইত্যাদি ইত্যাদি এইসব ব্যাপারগুলোকে এই স্টেজের মধ্যে নেই দিক থেকে ঢোকা বেরোনো আমি তিনটি প্যাসেজ করেছিলাম একটা পেছন দিক থেকে রেখেছিলাম এটা যাত্রা একটু করেন আচ্ছা ধরুন এইটা যদি সামনের দিকে হয় এখান থেকে একটা এখান থেকে একটা আছে ঠোকা বেরোনোর জন্য আর আমি মাঝখান থেকে একটা করেছিলাম এখানে একটা রস্ট্রাম দেওয়া আছে কেন নদী নদীতে ওরা মাঝে মাঝে নেমে যাচ্ছে নদী থেকে উঠে আসছে এইটা বোঝাবার জন্য মাঝখান থেকে একটা এইরকম তলা থেকে সিঁড়ি দিয়ে ওপর থেকে উঠে আসছে এই অংশটাকে ব্যবহার করা হয়েছিল এবং তাতে একটা ভিন্ন ধরনের তৈরি হয় আচ্ছা তো আলু ব্যবহার করেছিলাম এই তলা থেকে আলোটা উঠেছে বলে এইরকম একটা অবস্থা তৈরি হচ্ছে নৌ লোকরা একটা শেপ নিয়ে দিচ্ছি দুটি মাছই দুই কর্নারে আছে আচ্ছা মাঝখানে রস্টামের উপর যে বসে আছে একটি মানে বিয়ে করে বৌকে নিয়ে যাচ্ছে তারা মাঝখানে বসে আছে সামনে থেকে শুনেই আমার যেগুলো বলছো সেটা তো এটা খুব ভালো লাগে এবং এখানে আমরা এবং এটা বেস্ট ডিরেক্টর এবং বেস্ট অ্যাক্টার হিসেবে ওয়েস্ট ব্যাঙ্গল কভেন্ট থেকে প্রাইজ দিলে যে এটা ভালো লেগেছিলো এবং আমিও গ্রামে গঞ্জে করেছি এবং খুব চেষ্টা করেছিলাম ডাইলেক্টে নাটকটা করার ডায়লেক্ট নিয়ে আমি খুব বিপদে পড়ে যাই অনেক জায়গায় বুঝতে পারে না আচ্ছা এবং কলকাতা কলকাতার পার্শবর্তী অঞ্চল বা আর একটু গ্রামে গেলে এক এক জায়গায় এক এক রকম এবং একজন আর কথা বুঝতে পারবে এই রকম গোলমাল আছে তারপরে আমি যখন ত্রিপুরা ত্রিপুরার কাছাকাছি আপনি এমন কিছু দর্শক পেলাম যারা মানুষ আচ্ছা নদীর পাড়ে তারপরে তাদের কাছে ব্যাপারগুলো খুব ইন্টারেস্টিং লাগলো তারা খুব পরে আমরা ভাষাটাকে খানিকটা কমিয়ে কলকাতার ভাষাই আনলাম কিন্তু সুদটা একটু রাখবার চেষ্টা করেছিলাম এই বদল করে মোটামুটি একটা চেষ্টা করছিলাম যে যাত্রাতে এসে অন্তত কিছু জায়গা থাক যে এইভাবে অন্তত করবার চেষ্টা করা হয়েছিল এবারে এসেও আমরা যে নাটকটা যাতে আমার নাটক নয় আমি একটা অন্য নাটক লেখা এই যে নাটকটা বলছি এই নাটকের মধ্যেও মোটামুটিভাবে আমি ইনফ্লুয়েস করতে পেরেছি আচ্ছা আমার যিনি ডাইরেক্টর যে এরা এরা মিথ নিয়ে নাটক আচ্ছা আচ্ছা এরা গশ্যপ গশ্যপের কাহিনী তা এই যে সন্তানরাই যারা দেবতা এবং দৈত্ব দানব এরা সবাই কশ্যপে সন্তান কাশ্যপেও হল কিন্তু দেবতা যারা হলো অর্থাৎ আর্য তারা এই দানব বা দৈত্য অনার্যদের শিকার করল না এইখান থেকে এই আর্য দেবতা তারা তার অনার্য ভাই যারা দৈত্য এবং দানব এদের অ্যাকসেপ্ট করলো না এদিকে একটা ক্লাস ওয়ান এই ব্যাপারটাকে এই নাটকটা হচ্ছে এই পর্যন্ত তাই কি হবে জানি না ভবিষ্যতে আচ্ছা আর একটা কথা যেটা আমরা বলছিলাম বোধ হয় সেটাও রেকর্ড করা যেতে পারে আর যেটা বোধহয় বিবেচ্য বিষয় হওয়া উচিত যে কী কারণ আছে যে যাত্রায় এত এত লোক যায় আর থিয়েটার লোকের কাছে পৌঁছতে পারছে না মানে গ্রুপ থিয়েটারে যেটা আছে প্রফেশনাল থিয়েটারের কথাটা ছেড়ে দেওয়া যাক তাহলে কি আমাদের হার উচিত যে এন্টারটেনমেন্ট না থাকলে হয় না কিছু ব্যাপার আছে যার ফলে গ্রুপ থিয়েটার আছে লোকেরা দেখতে আনতে পারে না সেটা কিছু আমি শহরের কথা বলতে পারবো না কেননা শহরের দর্শকের ভিন্ন ভিন্ন ধরনের সেখানে মানে যায় মাছির সঙ্গে তুলনা করা যায় যে কিছু তো মাছি আছে যারা মন্দিরের ভোগের প্রসাদেও বসে আবার নোংরাতে গিয়েও বসে কিন্তু ক্লাসিফায়েড মাছ কি যেগুলো মৌমাছি তারা ফুলে ছাড়া বসে না এরকম ক্লাসিফাইড মাছির সংখ্যা তো কম তারা গ্রুপ থেকে দেখেন কিন্তু একটা জিনিস হচ্ছে যে এটা কেন পপুলার হচ্ছে না আমি বলতে পারছি না এই মুহুর্তে তবে যাত্রা করতে গিয়ে আমার নিজের যেটা মনে হয়েছে যে সিম্পলিসিটিটা হারিয়ে ফেলেছে যে কোনো কারণেই কারণ নাটকের মধ্যে এক ধরনের সরলীকরণের দরকার আছে যেটা আরেকটি ব্যাককভাবে সমস্ত দর্শকের আমি এতদিন পরেও সেই স্মৃতি থেকে সেই সব কথাগুলো মনে করে বলতে পারছি তাহলে থিয়েটারের মধ্যে এমন বিষয় কেন থাকবে না যেটা আমাদের আমাদের আমাদের বুদ্ধি নিয়েই শুধু চলবে তারপরে যদি আরো কিছু হয় তাদের কাছে দুর্ব হয়ে উঠবে নাটক করেছি লম্বকণ্ড পালা করে এক ধরনের সহজবদ্ধতার ছোঁয়া আমি পেয়েছিলাম আমার নিজের আলো লেগেছিল যে কত সহজে অবরীন্দ্রনাথ মানুষকে ছুটতে পেরেছেন রবীন্দ্রনাথ লিখতেন রবীন্দ্রনাথের লেখা সকলের কাছে পৌঁছতে পারে না সেটা একটা বিশেষ তারা তার পারে কিন্তু অবীন্দ্রনাথের লেখা থেকে মনে হয় যেন এক্ষুনি ধুলোবালি মেখে একটা লোক উঠে আমার কাছে একটা কি মুশকিল হচ্ছে যে নাটক তো লেখা হচ্ছে না খুবই কম লেখা হচ্ছে নাটক যদি অনেকগুলো লেখা হয় তাহলে তার মধ্যে থেকে বেছে নেওয়া যায় তা ওইটা হয় তারা নেবে কিন্তু হ্যাঁ তার নাটকটা লিখে কতইবা বিক্রি হবে কতইবা তাদের টাকাটা রয়াল্টিটা কেউ দেবে এই সব কথা পে যদি নাটক করা হয় তাহলে সেটার সেটা অন্য কথা অর্থাৎ এই গ্রুপ থিয়েটার কখনো যে এই ফর্মুলাতে নাটক করবে এমন কথা অন্যত পড়ার দিকে আমরা কখনো ভাবিনি যে এই নাটক করলে পরে এত পার্সেন্ট হাসি থাকা দরকার এতটা ইয়ে পলিটিক্স থাকা দরকার এতটা অন্য এইভাবে ভাগ করে নিয়ে এতে নাটক রচনা হবে যেটা সকলকে ব্যবহার করবে এরকম কথা ভাবিনি যে তাদের করে কামটা একটা লোক ভিড় করেন আমরা ভেবেছি যে আমরা আমাদের মতো করে নাটক করেছি আমরা যে বুঝতে চেয়েছি বা বোঝাতে চেয়েছি সেই জিনিসগুলো আনবার চেষ্টা করেছি দর্শকের ভালো লেগেছে তারা অ্যাকসেপ্ট করেছেন যারা ভালো লাগেনি তারা করেনি আবার নতুন নাটক করা হয়েছে কিন্তু এখন একটা সত্যি এমন একটা সন্দিক্ষণ এসেছে যে যে সময় টাকা পয়সা না থাকলে পরে একটা দল তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে এবং সেই কারণে নাটক করবার সময়ে সময় থেকেই ভাবতে শুরু করেন যে এমন ধরনের একটা নাটক হোক যেটা আবার এটা সঙ্গে এটা কিছু পয়সা করিয়ে দেবে খুবই ভালো হবে কিন্তু এখন মেলেনি মেলেনি বলেই বোধ দর্শক কিছুদিন পর একটু এক খেয়ে পড়ছে আমরা কি একটা কথা বলতে পারি যে গ্রুপ থিয়েটারের কর্তারা যারা অভিনয় করলেন তারা নিজের কথাটা বেশি এলে কাজটা করলেন তাদের যা ভালো লাগলো তারা যা চাইলে নিজের সুখের জন্য নিজের আনন্দের জন্যে করলেন এখন বোধায় দরকার যারা দেখতে আসবেন তাদের কথাটাও একটু ভাববার দরকার আমরা আমাদের মতনই করব কিন্তু আমরা যদি তাদের চাই যে তারা পয়সা কেটে টিকিট কেটে পয়সা দিয়ে তারা এসে নাটকটা দেখবে না তাদের যাদের আসবাদ আছে আসুক আমাদের কাছে সেই পিরিয়ডটা চলে গেছে এখন এটা দরকার যে আমরা একটু মিলবার চেষ্টা করি না হলে বাঁচবে না এখন যে প্রফেশনাল থিয়েটার আপাতত আগে যে একটা ভালো অ্যাক্টিং ভালো জিনিসটা দেখবেন সবকিছু খারাপ থাকার সত্ত্বেও কিছু থাকত যেটা পানত আপাতত যে কথাটা লোকের মনে থাকে এখন তো সেটাও থাকছে না তাহলে আর মানে কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারছে না আর গ্রুপ থিয়েটার এমনি নিজের একটু বদ্ধ হয়ে বসে থাকতে চাইছে তাহলে কি করে কাজটা এবং এইটার যদি আমরা বাইরের দর্শক টেনে আনতে না পারি আমি তো দেখি ধরে তবে একটা কথা বছর আগে এত ঘন ঘন এই একাডেমি গত পনেরো বছর ধরেই তো মানে পপুলার হবার পর থেকে সপ্তাহে আমরাই পনেরো কুড়ি বছর আগে দুটো তিনতে চারটে শো করে বন্ধ করে দিতাম এখন দশটা শো করে যদি বন্ধ করি মনে খুব কষ্ট হয় রাশি সেটা এখন তারপরে ধরুন আরো একটা জিনিস আগ্রহ দূরত্ব বজায় রাখা কেন অর্থাৎ আমি যা করছি আমি যা করছি সেটাই জান অন্য কে কি করছে আমার জানা দরকার এটাও কিন্তু এক ধরনের অহংকার থেকে তৈরি হয় যেটা ক্ষতি করছে থিয়েটারে আসলে আমাদের আরো অনেক বেশি হাত বাড়িয়ে দেওয়া উচিত বাঙালি দর্শকের এবং এটা আমার নিজের আমি প্রথম আমি ছিলাম না সেকেন্ড এই যে এই মাছটাশোটা নাটকগুলো আমি দেখলাম এবং আমি অনেক জিনিসই আমি ওখান থেকে পেয়েছি যে জিনিসগুলো আমার মনে হয়েছে যে এটা আমার আমার আমার ভাণ্ডারে কিছু জমা পড়ল অনেক শেখার জিনিস যে জিনিসগুলো আমার আমি এই পুরোনো থিয়েটার যেহেতু একই জিনিস আমি যে বাংলা থিয়েটার যা হচ্ছে এ তো আমি করে গেছি এ দেখে গেছি তারই একটু মডিফাই এদিক থেকে ওদিকে যাচ্ছে ওদিক থেকে এদিকে আসছে এই কিন্তু যে যা আমি একেবারেই জানি না এই থিয়েটার গুলো আমাদের তো কলকাতার বাইরে গিয়ে থিয়েটার দেখা বা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে থিয়েটার দেখা হয় না তা এরা এটা করে খুবই ধন্যবাদে কাজ করেছে এবং আমি যে কথা দেখেছি আমার কাছে মনে হয়েছে যে এই এই ধরনের সৃষ্টিপাত হওয়া উচিত এবং তাহলে তা যদি হয় তাহলে এখানে অন্তত যে অন্য থিয়েটার যারা করছে তাদের থিয়েটার গুলো না এখন একটা যেটা মুশকিল আছে এটা বলে খুব ভালো এবারে থিয়েটার করলে বাঙালি দর্শক যতদিন আসবেন না ততদিন ওইটা মানে বেশি জমজমাট ভাবে ওটা এমন খুব নয় যেন খুব অল্প সংখ্যায় আছেন তারা নিজের ভাষার মধ্যে আমি হিন্দির কথাটা বলছি না অন্য ভাষাগুলো তো এখন যদি বাঙালি দর্শকরা আসেনকালে। হিন্দি আমি সোজা কথাটা বলছি যে হিন্দি নাটকগুলো এতগুলো হয়েছে আর এমন নয় অনেকগুলো খুব ভালো হয়েছে প্রেসের প্রশংসা হয়েছে লোকেরা এখনও মনে রাখেন সেইটাও দেখতে বাঙালি দর্শকরা খুব কম এলেন কমন লোকের তো কথাই ছেড়ে দাও থিয়েটারের লোকেরাও খুব কম এলেন সেটাতে আমি একবার আগে লিখেও ছিলাম একটা কারণ যে আমি তো দেখেছিলাম যে বাঙালি দর্শক যদি আসতে আরম্ভ করে তাহলে অনেক উন্নতি হতে পারে কিন্তু আমার আমরা এখন হিন্দি দর্শকের আরো যে বড় গ্রুপ আছে তাদের কাছে পৌঁছুতে পারছি আমাদের নিজের তারা আসেন তাহলে আরও একটা হ্যাঁ এইটা হওয়া দরকার হয়তো বাংলায় অনেক বেশি হয় হয়তো একটা ভুল ধারণা অনেক সময় যে আমরা হিন্দি বুঝি না কিন্তু এটা খুবই ভুল ধারণা হিন্দি সবাই বাঙালিদের হিন্দি বুঝতে কোনো অসুবিধে হয় না হয় হয়তো বাংলায় প্রোগ্রামটা এত বেশি থাকে যে তাদের দেখার আগ্রহ থাকে না তা এবারে খুব ভালো লাগলো যে রবীন্দ্র সদনের প্রোগ্রাম নান্দিকার করলেন আর না এর এই এখানে একাডেমিতে প্রথমবারে তো রবীন্দ্র সদনে করলেন আর দুটোতেই খুব আচ্ছা অনেকক্ষণ আমরা করলাম তোমার তো একটাতে বোধ হয় দু মিনিটের বেশি টেপ নেই আর একদিন বই টই নিয়ে বসে আমরা করব অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো তার মধ্যে থাকবার কথা আছে তবে হ্যাঁ তোমার ফর্মটা আরোডেটার মানে অনেক ডিটেল সবকিছু আসেনি তাহলে ওইগুলো কিন্তু দয়া করে বৈচারিক uh, यह hmm. कम से, कम, कम से कम और लोगों রুপিয়া কম फिल्म जो है सिनेमा जो है इसने নাটক চা ডেপড স্ট্রাম হিন্দি স্টেজ কী দুর্ভাগ্য বেশি জড়ে কিন্তু হিন্দি ভাষী ক্ষেত্র মে আজ ভি নাটক अच्छा बहुत হেক্ষা धन्यवाद आपको